আবু হুরাই তু আলাহন হতে বর্ণিত তিনি বলেন একদা নবী সাল্লি সাল্লাম ফজরের সালাদ শেষে লোকজনের দিকে ঘুরে বসলেন এবং বললেন একদা এক লোক একটি গরু হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল হঠাৎ সে এটির পিঠে চড়ে বসলো এবং ওকে প্রহার করতে লাগলো। তখন গরুটি বলল আমাদেরকে এজন্য সৃষ্টি করা হয়নি আমাদেরকে চাষাবাদের জন্য সৃষ্টি করা হয়েছে এত শ্রবণে লোকজন বলে উঠল সুভান আল্লাহ কথা বলে নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি এবং আপুবকর ও উমার তা বিশ্বাস করি অথচ তারা উভয়ে সেখানে উপস্থিত ছিলেন না আর এক রাখাল একদিন তার ছাগল পালের মাঝে অবস্থান করছিল এমন সময় একটি চিতাবাঘ পালে ঢুকে একটি ছাগল নিয়ে গেল রাখাল বাঘের পেছনে ধাওয়া করে ছাগলটি উদ্ধার করে নিল তখন বাঘটি বলল তুমি ছাগলটি আমার থেকে কেড়ে নিলে বটে কিন্তু ওই দিন কে ছাগলকে রক্ষা করবে যেদিন হিংস্র জন্তু ওদের আক্রমণ করবে এবং আমি ব্যতীত তাদের অন্য কোনো রাখাল থাকবে না লোকেরা বলল সুবান আল্লাহ চিতাবাগ কথা বলে নবী সাল্লাহু আলি সাল্লাম বললেন আমি এবং আবু বকর ও উমর তা বিশ্বাস করি অথচ তারা উভয়েই সেখানে উপস্থিত ছিলেন না আলী ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লান্ন হতে বর্ণিত আবু হুরাই রাহ রদিল্লাহ তু আল্লাহ নবী সাল্লাহ আলসালাম হতে এরকমই বর্ণনা করেছেন